মানে হচ্ছে যে মানুষকে পুনরুত্থান করার পর একই জায়গায় মানে হাসনের মাঠে সবাইকে একত্রিত করা হিসাবের সুবিধার জন্য এবং আল্লাহ কেমতের দিবসে সকল মানুষকে सकल मानुष के एकत्रित करा कर से नाम आहरा बना है सकल मानुष के एकत्रित करा तुता था থাকবে তাদের পরনে কোনো কাপড় থাকবে না এবং তাদের যাদেরকে খতনা করা হয়েছে তারা খতনাবিহীন হয়ে যাবে খতনাবিহীন অবস্থায় সবাইকে উঠানো হবে পুরুষ এবং মহিলাদেরকে একত্রিতভাবে উঠানো হবে তবে প্রত্যেকে নিজকে নিজে নিয়ে ব্যস্ত থাকবে কারোর কোনো সুযোগ থাকবে না যে অন্য দিকে তাকানোর নেই হবে সেই দিন আসবে তখন এত ভয়ানক আপনার গরম শুরু হবে যে মানুষ তখন ঘামাতে শুরু করবে এবং এই ঘামানোটা হবে প্রত্যেকের আমল অনুযায়ী তাদের মধ্যে কেউ আছে ঘামাতে ঘামাতে ঘাবের মধ্যে তাদের আপনার আর পর্যন্ত আছে ঘামাতে ঘামাতে এত ঘাম বাড়বে যে তাদের হাঁটু পর্যন্ত চলে আসবে আর কেউ আছে এমন যে তাদের ঘাম বেশি হবে যে কোমর পর্যন্ত চলে আসবে আর কেউ আছে তাদের ঘাম বেশি হবে যে তার গলা পর্যন্ত চলে আসবে এই হচ্ছে ঘামের গামের মধ্যে তখন মানুষ এত ভয়ানক ভাবে আতঙ্কিত হবে সেই অবস্থাতে তখন মানুষ অস্থির হয়ে সেই দিন আদম আলী সাতলামের কাছে যাবেন সুপারিশ করার তাদের কাছে মানুষ যাবে সুপারিশ চাওয়ার জন্য যেন আল্লাহ জাহান এই অবস্থা থেকে মুক্তি দেন তাদেরকে এবং তাদের হিসাবটা নিয়ে নেন হ্যাঁ কারণ হিসাবটার জন্য পরীক্ষার আগে মানুষ পরীক্ষার स्थिर था परीक्षा देवर पर हल्का हो जाए अस्थिरता दे मानुष बचार हिसाब सुपारिश कमना कर प्रत्येक नबी अन्ठिए दीबें तरह अपारगता प्रकाश करब কাছে আসবেন এবং তখন তিনি বলবেন আনাল্লাহ আনাল্লাহা যে এই সুপারিশটা একমাত্র আমি করব তারপরে তিনি আল্লাহর কাছে সুপারিশ করবেন এবং সেই সুপারিশ গ্রহণযোগ্য হবে এবং সেই সুপারিশ করার পরেই আপনার হিসাব শুরু হবে এবং আমরা সহজ সেখান থেকে নিষ্কৃতি পেয়ে জান্নাতের দিকে ছুটতে পারি আল্লাহ জানাতের পথ আমাদেরকে দেখিয়ে দেন এবং আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন